আজও স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু মনের দিক থেকে খুব দুঃখে আছি এই জন্য যে বিশ্ব পরিস্থিতি মানব জাতির যে অবস্থা এবং এর যে সম্ভাব্য পরিণতি পৌরাণিক নয়নে সেটা দেখতে পাচ্ছি অত্যন্ত ভয়াবহ হৃদয় বিদারক প্রিয় ভাই বোনেরা আজকে গোটা মানব জাতি যৌন মহামারী এবং বিভিন্ন ভয়ঙ্কর রোগ ব্যাধির মুখোমুখি হয়েছে এই অবাধ নারী পুরুষের মিলামেশার কারণে কি প্রয়োজন ছিল এই কথা কি বিশ্বাস হয় না অকর্ণ পি বুতি কুণ্য ফেটে যেতে চায় এসব কথা শুনলে এগুলো কি শুরু হয়েছে মানব জাতির মধ্যে আমরা কি জানি না তালিসাল্লামের জাতির যৌন বিকৃতির কারণে আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদের ওই গোটা বস্তি পঁচাত্তর কিলোমিটার মেচাকার করে দেওয়া হয়েছিল অতীতের কত জাতি তাদের সমস্ত যোগ্যতা সহ পানির নিচে তলিয়ে গেছে মাটির নিচে হারিয়ে গেছে ভূমিকম্পে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে সামনে এমন কিছু অপেক্ষায় আছে কিনা আমরা সিদ্চারের কারণে ধ্বংস হয়ে যাবো নবজি বলেছেন নাম ইজা কাসুরাল খবাস হ্যাঁ যখন জিনাবি ছাড় বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে হয় আকাশের বলায় না হলে বলায় না হলে মহামারীতে যে একটাতে ধ্বংস হয়ে যাবে তোমরা প্রিয় ভাই বোনেরা এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে আজও গতকালের যে বিষয় ছিল ৩৩ ও কোন সেই মূলনীতিটি রাখলাম। এই মূলনীতি নিয়েই আমরা বিচরণ করব, আরো কিছু কথা কোরআনার আলোকে নিয়ে আসতে চাই প্রিয় ভাই বোনেরা ও কর্ণাপি বুয়ুতি কন্যা নারীদেরকে বলা হয়েছে তোমরা ঘরে অবস্থান করো তোমরা ঘরকে সাজাও মানবজাতির জাতির জীবনের দুটো দিক একটি বহির জগৎ একটি উলাত্রে হা একজন রমনী একজন নারীর কর্মক্ষেত্র নির্ধারণ করে দেয়া হয়েছে সারা বিশ্বের মিথ্যা মতবাদ যারা দিচ্ছে তাদের চোখে আঙ্গুল দিয়ে নারীর অবস্থান এই আয়াত যেমন আর শয়তানের পরিকল্পনা হলো না নারী ঘরে থাকলে তো সর্বনাশ করতে পারবো না যেমন একজন বুদ্ধিজীবী বলেছেন মুসলিমদেরকে ধ্বংস করতে চাইলে দুটো কাজ করো তাদের কোরআনকে গিলাপে আবদ্ধ করে তাকের উপর রেখে দাও আ তাদের নারী জাতিকে ঘরের বাইরে নিয়ে যাও তাহলে মুসলিম নেতৃবৃন্দ নারীরা এখন ইসলামের ছায় আশ্রয় নিতে শুরু করেছে ঘরে ফিরতে শুরু করেছে তারা আবার ঘরের অধিকার মিছিল করে অধিকার আদায়ের জন্য সোচ্ছার হচ্ছে আর আমাদের আমরা নতুন করে পাগল হচ্ছি পুরোনো পাগল্লায় ভাত পাচ্ছে না নতুন পাগল্লা কি পাবে ধ্বংস ছাড়া নারীদের জন্য নির্ণয় করে দিয়েছে ঘর বলতে যাও যে হ্যাঁ নারী দায়িত্বশীলা কোথায় রাস্তায় অফিসে আদালতে মাঠে ঘাটে পথে প্রান্তরে কোথায় খাদ্যের চিন্তা কেন করলে তুমি তোমার কি লাগবে ভরণ পোষণ তোমার চিকিৎসা শিক্ষা তোমার ছাওয়া পাওয়া কি লাগবে সব কিছু আমি আয়োজন করে দিয়েছি তোমার কাছে পৌঁছে যাবে বিনা পরিশ্রমে তাহলে একজন নারীর অবস্থান হল তার স্বামীর কিসের কাজ ওখানে ওখানে তো তোমার কাজ নয় ওগুলি আল্লাহ লেস করে দেবেন ওই কাজ তোমাকে করতে বলেছে কে জবাব স্বামীর ঘর রক্ষা করেছো কিনা রক্ষা না করলে বেড়ে পড়িয়ে আদলুহ আয়ু বেকুহু যু তার ইনসাফ তার আল্লাহর বিধান পালন তাকে রক্ষা করবে আর যদি সে বাঁকা পথে চলে থাকে ধ্বংস হয়ে যাবে বাঁকা পথ তাকে ধ্বংস করে দেবে বিশ্বের ভাই বোনেরা নারী জাতি বিশেষ করে শুনুন আমি আমারে আসন থেকে নারীদের অবস্থান বিশ্ব অবস্থান কি হওয়া উচিত যতই বলুক পৃথিবীর বর্তমান চরিত্রহীন বুদ্ধিজীবীগুলো তাদের কথা শুনবেন না রাবুল আলমীদের কথা শুনুন মোহাম্মদ রসুল্লাহর কথা শুনুন অত যে হ্যাঁ একজন নারী তার স্বামীরা তাকে আবার ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ ঘরে না ফিরে কোনো উপায় নেই যদি না ফিরেন তাহলে ইমাম মাহাদাম এসে ইনশাল্লাহ জোর করে ফেরাবেন হয়তো জোর করতে হবে না ইনশাআল্লাহ প্রতিদিন সবাই বুঝে যাবে যে এটাই সত্য ছিল আমরা ধোকা খেয়েছি ঘরের বাইরে গিয়ে সর্ব অধিকার থেকে আজকে নারী বঞ্চিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে সারা পৃথিবী অন্যায় অনাচারে নৈতিক অবক্ষয়ের মুখোমুখি হয়েছে দেখুন নারী পুরুষ অবাধ মেলামেশা করলে কি হয় নবী সাল্লা সাল্লামের একটি হাদিস হা অসারুহা আেরোহা অসার সুফু ফির বলো হা অুহা আেরোহা বলছেন পুরুষদের সর্বোত্তম প্রথমে পুরুষরা আগে দাঁড়িয়েছে নারীরা পেছনে আল্লাহর ঘরের পরিবেশে পর্যন্ত বলা হচ্ছে পুরুষদের কাতারের মধ্যে একেবারে ইমামের পিছনে যে কাতার এটা সর্বোত্তম কারণ তারা মহিলা থেকে অনেক দূরে তারা তত ভালো তত উত্তম মসজিদে পর্যন্ত হিসাবটা করা হচ্ছে তার সমাজে হিসাবটা কি হওয়া উচিত তাহলে খাইসুফীর জানে আউ হা অসা আখেরো হা নামাজে পুরুষদের প্রথম কাতার সবচেয়ে ভালো আর পুরুষদের সর্বশেষ কাতার যে কাতারের পিছনে নারীরা আছে এই কাতারটা সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে সব কম ওই কাতারে যাওয়া উচিত নয় এটা পিছনের কাতারে নারীরা এইজন্য বলা হচ্ছে পুরুষদের সর্বশেষ কাতারটা সবচেয়ে নিকৃষ্ট কাতার নামাজের মধ্যে আবার নারী কাতারের মধ্যে হা নারীদের কাতারের মধ্যে সবচেয়ে খারাপ কাতার হলো প্রথম কাতারটা পুরুষদের যে কাতারটা সবচেয়ে ভালো নারীদের ক্ষেত্রে সেই কাতারটা খারাপ আল্লাহ আজনবী নারী পুরুষ পর নারী পর পুরুষ তারা কাছাকাছি ইবলিস এর রাসুল হয়ে ওর কাছে যায় ওর রাসুল হয়ে এর কাছে যায় এর পক্ষ থেকে ওর মনে বার্তা দেয় ওর কাছ থেকে এর মনে বার্তা দেয় এটা ইবলিসের কাজ এই জন্য মসজিদে পর্যন্ত সর্বোত্তম শ্রেষ্ঠতম জায়গায় পর্যন্ত নারী পুরুষ যেখানে কাছাকাছি হয়েছে এখানে পিছের কাতারটাও নিকৃষ্ট পুরুষদের আর প্রথম কাতারটাও নিকৃষ্ট নারীদের কারণ তারা পরস্পর কাছাকাছি আর নারীদের সবচেয়ে উত্তম কাতার হলো সর্বশেষ কাতার কারণ তারা পুরুষদের থেকে দূরে আছে তাহলে আপনারা যে অফিসে আদালতে একেবারে এখন অফিসার সাহেবের দুই পাশে একেবারে ওনার সেক্রেটারি নারী থাকতে হবে কি ফের দুনিয়া এখন পারবো না কারণ এটা আল্লাহ মানুষ পুরুষের নারীর মধ্যে এমন প্রচন্ড আকর্ষণ সৃষ্টি করে রেখেছেন যাতে মানব বংশের এই পৃথিবী থেকে হারিয়ে না যায় তারা বাধ্য একে অপর আকর্ষণ করতে ওই আকর্ষণের ফল হিসাবে মানব জাতি পৃথিবীতে আসতে থাকবে সন্তান ওই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য এদেরকে দূরে রাখতেই হবে মানব বংশকে পবিত্র করার জন্যই এই ট্রাফিক আইন এই পুলিশ আইন আল্লাহ জারি করেছেন নজরের উপরে আইন জারি করে দিয়েছেন সেন্সর সেন্সর আরোপ করে দিয়েছেন ওয়া ২৪ ত্রিশ একত্রিশ নম্বর আয়াতগুলো ফোরন মোমিনদেরকে বলুন তাদের নজরকে যাতে নিম্ন গামী রাখে পরনারীর দিকে যাতে নজর না দেয় এই না তাদের হয়ে উঠতে পারে, যেটা কলঙ্ক তাদের মানব বংশকে বহন করতে হবে এই অপবিত্র দৃষ্টি অপবিত্র মনোভাব থেকে এই অপবিত্র তার কালিমা তাদের আগামী প্রজন্মের অস্তিত্বে গিয়া সেটে যাবে তারা এর ক্ষতি বহন করতে হবে অতএব এটা করা যাবে না প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির পর আবার এই বিষয়ে আমরা কথা বলবো কোরআন হচ্ার আলোকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সর্ব ধরনের রীতি আমার দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম फल सम्मेलन सी देखे बीर अनुष्ठान जालशाए ला काल रात किताब किताब अन्नहु सकालयी মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি সর্বশ্রেষ্ঠ বাণী तहिद प्रति मानवतार कल्याण कत कार्यकिन कुरान हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित देख अल कुरान आलो कल आल सन्ध्या साढ़े छटाय पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्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 বিরতির পর আবারও ফিরে আসলাম ইসলাম কি বলছে যে তোমার নজরের উপরে আইন আছে এই নজর কল্পনা সৃষ্টি করতে পারে তোমার এই চক্ষু একটা ক্যামেরা নেগেটিভ ছবি তুলে ব্রেনকে দেবে ছবিটাকে পজিটিভ করে অন্তর্কে দেবে দেখো ছবিটা কেমন ভালো লাগে লাগে তো এর এর পিছনে পিছনে। এটা শিকার প্রাণ হারালো তাহলে উৎপত্তিটা কোথা থেকে নজর থেকে এই ক্যামেরা এই শক্তিশালী দুটো ক্যামেরা থেকে ছবি তোলা যাবে না এই যেন ছবি না তুলে নিচু করো এই ক্যামেরা দুটা সামলাও ক্যামেরা ফ্লাস করো না এটা মারাত্মক জিনিস এটা নজর এত মারাত্মক আমেরিকার এক তরুণ সম্পর্কে ডক্টর আল্লাহ তকদির পরে সবচেয়ে বেশি মানুষ খুন হয় বদনজরের কারণে আইনু হাক হাদিস বদনজর সত্য যে যেটা পায় না সেটার প্রতি একটা কু দেয় কারণ তো তার আফসুস মাখিয়ে একটা মত একটা দৃষ্টি সেদিকে ধাবিত করে মাটিতে ফেলে দিতে চায় তাহলে কোরআন বলছে দৃষ্টি দিয়ে হত্যা করা যায় সুরা কলমের সর্বশেষ আয়াত সুরা ইউসুফে ইয়াকুব আলাইসালামের ভাষায় আল্লাহ বলেছেন সন্তানরা দশ এগারো জন এক তাহলে আল্লাহ যে বলেছেন ওনা তাম রোজেনা তামরাল যা হেলিয়া তেল উলা প্রথম অন্ধকার যুগের নারীদের মতো রূপ প্রদর্শনী করে বেড়িও না তাহলে আজকে স্ক্রিন পোশাক পরে রূপ প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে নারীরা চলছে এগুলি তাদের কাছে ছোট ছোট না এগুলি বিশ্ববিপর্যের একটা কারণ আজকে পাশ্চাত্য বিশ্বে উন্নত বিশ্বে পরিবার ভেঙে গেছে বললেই চলে আমার একজন বন্ধু বলেছেন ইটালির এক তরুণ তার সাথে তার সক্ষতা সেই তরুণ দুঃখ করে তাকে জানিয়েছেন যে সমগ্র ইটালিতে আমি বিয়ে করব এমন একটি পাত্রী আমি খুঁজে পাই না কাউকে আমার বিশ্বাস লাগে না এমন এক অপকর্মের সমাজ একটি তরুণী মেয়েকে বিশ্বাস করা যায় না যে তার চরিত্র ঠিক আছে মানুষকে আমি সুন্দরতম গঠনের সৃষ্টি করেছি ওলাকত কার্রম না বনী আদম বনে আদমকে আমি সম্মানিত করেছি এই যে সুন্দর সম্মানিত বনিয় আদম তাদের বংশধর যাতে কোনো ব্যাধির মুখোমুখি না হয় ংশ ব্যাধি অবাধজন কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে থাকবে না তার মহারম আত্মীয় ছাড়া একবার ব্রিটেনের একজন শিল্পমন্ত্রী তার সেক্রেটারির সাথে তার দৈহিক সম্পর্ক তিনি গর্ভবতী হয়ে গেছেন সারা পৃথিবী তোলফাড় হয়েছে যে যৌনতা শয়তান ছড়িয়ে দেবে এটার ধ্বংসযজ্ঞ বংশের পর বংশ পর্যন্ত চলতে থাকবে তোমার এই রক্তধারার মধ্যে এটা কি সহজ ব্যাপার ইসলাম কেন বলেছে অজানি তো অজানি একটা কলঙ্ক একটা রোগ একটা ব্যাধি ঢুকিয়েছে তারা মানব জাতির বুকে অতএব তাদের পানিশমেন্ট হওয়া উচিত এই জন্য জিনার উপরে পানিশমেন্ট দিয়েছেন আর যদি তারা বিবাহিতা নারী পুরুষ হয় তাহলে পাথর ছুঁড়ে একেবারে বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে কত ভয়ঙ্কর কথা যৌন বিকৃতিতে যারা আক্রান্ত হয় বিবাহের পরেও যারা এই সব যৌন বিকৃতিতে থাকে এরা চিকিৎসার অযোগ্য এরা আইনের আওতায় গেলে এদেরকে এভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে পৃথিবীর আগামী প্রজন্মকে অবশিষ্ট প্রজন্মকে রক্ষা করা এটা আল্লাহর বিধান লুতের জাতি যখন যৌন বিকৃতিতে পড়েছিল আল্লাহ ওদেরকে আকাশের তুলে নিয়ে পৃথিবীর সবচেয়ে নিচু ভূমি বানিয়ে দিয়েছে তাদের এলাকাকে তার উপরে পাথর মেরে তার উপরে এমন সব পানি এখন সেখানে এমন মোটা পানি যে কিছু ডুবা ঘন পানি এত গভীর করা হয়েছে যে এদের রোগ জীবনে অন্য কোন অঞ্চলে ছড়াতে না পারে। এত নিকৃষ্ট। যেমন এডস এর কোন রোগী মারা গেলে মাটির অনেক গভীরে তার কবর করা হয় তার দেহের এসব ভাইরাস জীবাণু যাতে ছড়িয়ে পড়তে না পারে না কম এলুদকে ঠিক সেভাবেই গভীর মাটির তলায় আল্লাহ তালা পুঁতে ফেলেছে এসব জন রোগীকে এভাবে পুতে ফেলতে হবে আসমান পুঁতে ফেলবে মানুষের পোতা লাগবে না হয়তো আসমান থেকে আল্লাহ করবে করবেন এগুলি রয়েছে যে এইভাবে পাথর বর্ষণ করা হবে মাটি সহ নিচে থেকে পৃথিবীকে পাক করতে হলে এদের এলাকাটা মাটির বরাবর রাখা যাবে না পৃথিবী থেকে অনেক নিচে তলিয়ে ফেলবে আল্লাহ খাসপণ সেটাই আসে রেতের মধ্যে খাস করা হবে তলিয়ে ফেলা হবে প্রিয় ভাই বোনেরা আজকে বিশ্বব্যাপী আজকে এখন যারা নারীতে নারীতে পুরুষে পুরুষে যৌনতা করে এদের এখন এদের কত বার এদের কত সম্মেলন কক্ষ এদের কত প্রচার মিডিয়া এদের কত শক্তি কত অর্থ এদের এখন একটা বিরাট ইউনিট পৃথিবীতে তৈরি হয়েছে এদের থেকে পৃথিবীকে পবিত্র না করলে আমরা ভালোরাও ধ্বংস হয়ে যাব আমরা যারা ভালো থাকতে চাই তারাও ধ্বংস হয়ে যাবে মানবজাতির সবার উচিত যৌন বিকৃতি হতে পারে এমন সব সম্ভাবনাময় কাজ রুখে দেয়া আমি আবারও বলছি পৃষ্ঠবীর অবস্থান থেকে কোরআনের এই মহাজাগতিক চিরসত্ব মূল নীতি শুনিয়ে দিচ্ছি কল্যাণ এবং প্রজ্ঞা থেকে খালি হয় না প্রিয় ভাই বোনেরা সে আল্লাহর নির্দেশ একজন বুদ্ধিজীবী হাঁটতে ছিলেন পথ ছেড়ে তিনি কোন ধরে রাস্তা পার হলেন খ্যাতের মধ্যে দেখলেন চিকন চিকন কুমড়ার লতা সেখানে এত বড় বড় কুমড়া ধরে আছে বললেন দেখো আল্লাহ তিনি আল্লাহ তিনি বললেন যে এটা একটা খাপ খেলো এতার মধ্যে খেত পেরিয়ে তিনি রাস্তায় উঠলেন একটু শরীর এবার তিনি একটা বিরাট বট বৃক্ষের নিচে বিশ্রাম নিতে গেলেন বট গাছের দিকে শুয়ে তিনি তাকালেন দেখলেন যে এত বিশাল বট গাছ ফলগুলো এতটুকু ছোট ছোট এবার আল্লাহর বিরুদ্ধে আর একটা অভিযোগ দিলেন যে আল্লাহ এই যে দেখো তোমার কাজ তোমার কাজে কোন শ্রী কোন একটা ভারসাম্য আমি দেখি না ওখানে দেখলাম লতা এত বড় বড় কুমড়া আর এখানে তুমি এই বিরাট মধ্যে এটা কি দিলে এত ছোট ফল গাছের একটা প্যাসটিস আছে মানে এখানে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বুদ্ধিজীবী ভদ্রলোক কিছুক্ষণ পরে একটুখানি চোখে তন্দ্রা আসলো ঠিক ওই সময় কপালের মধ্যে পাখির এত বটের ফল খাচ্ছে একটা ফল ওনার কপালে পড়লো লাভ দিয়ে ওঠে বলেন আল্লাহ আমি বোকা তুমি জ্ঞানী। আহা যদি আজকে আমার মাথার মতো একটা ফল আমি বুদ্ধিজীবী কবরে যাওয়া লাগতো আমাকে স্বীকার করলাম ওখানে এত লতায় কোমরা দিয়েছে বড় কারণ ওটা তো পড়বে না কারো গায়ে আশঙ্কা নেই আর এত বড় গাছ এত ছোট ফল দিয়েছে কারণ বিশাল ফল দিলে এটা বিশ্রামের গাছ ছায়ার গাছ এখানে মানুষ বসবে এখানে যদি ওই কুমড়ার মতো এত বড় বড় ফল হতো কে এই ফলের বয় এখানে নিচে বসতে আসতো আর আজকে তো আমি মারা পড়তাম এখানে বিজ্ঞান থেকে করিম কোরআনে করিমে কি সব বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য তথ্য দেয়া হয়েছে ইনশাল্লাহ তার কিছুটা এসব মূলনীতির আলোচনা এসে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে তো বিজ্ঞান ভ্রমণ করছে ডাক্তারা বলছেন ডাক্তাররা বলছেন নারী আর পুরুষের পরস্পর যখন দৃষ্টি বিনিময় হয় বা স্পর্শ হয় সাথে সাথে রক্তের মধ্যে একটা উপাদান নিঃসরণ হয় একটা হরমোন নিঃসরণ হয় উত্তেজক নিঃসরণ হয় সেই উপাদান নিঃসরণ ব্রেন পর্যন্ত উত্তেজিত করে এবং তারপরে আস্তে আস্তে তাদেরকে মন্দের দিকে পরিচালিত করে স্বয়ংক্রিয়ভাবে এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের বংশ বংশরক্ষার জন্য এটাকে যত্র তত্র অপব্যবহার করলে তো বিপর্যয় আসবেই অতএব প্রিয় ভাই বোনেরা উলা। আমার এখানে অনেকগুলো আধুনিক জ্ঞান বিজ্ঞান কি বলছে নারী পুরুষের এই অবাধ মেলামেশার কারণে কি সব বিপর্যয় মানুষের দেহে মানুষের মনে পরিবারে সমাজে রাষ্ট্রে বিশ্বে হতে পারে অনেকগুলো চিত্র আছে কিন্তু হাতে সময় নেই। তবে এটুকু সত্য সবাইকে জানতে হবে যে কোরআনের এই মহামূলনীতির বাইরে চললে ধ্বংসযজ্ঞ ছাড়া জীবন সংসার বংশ নিপাত করা ছাড়া ক্ষতিগ্রস্ত করা ছাড়ার কোন ফল লাভ হবে না অতি শীঘ্রই অতি শীঘ্রই সমস্ত নারী জাতিকে ঘের জালা পুরুষকে পুরুষের আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম पाउंड उंड नंबर शून्य नारे शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बेट पिस मानवान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 ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়